আবু সালামাহ রহমাতুল আলাইহী হতে বর্ণিত তিনি বলেন আমি ও আইশা রাজি আনহা এর ভাই আয়সা সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি প্রায় একসা অর্থাৎ আড়াই কিলোগ্রাম পরিমাণ এর সমপরিমাণ এক পাত্র আনলেন তারপর তিনি গোসল করলেন এবং মাথার উপর পানি ঢাললেন তখন আমাদের ও তার মাঝে পর্দা ছিল আবু আবদুল্লাহ বুখারি রহমাতুল আলাইহি বলেন যে ইয়াজিদ ইবন হারুন রহমাতুল আলাই বাহাজ ও জুদ্দুর রহমাতুল আলাই সুবাহ রহমাতুল আলাই হতে নাহওয়ান মিন সোয়াইন এর পরিবর্তে পদরি সোঈ অর্থাৎ একসা পরিমাণ এর কথা বর্ণনা করেন